আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আলহ সাল্লাম উম্মু সুলাইম রাজিয়াল্লাহ তাল্না এর ঘরে সালাত আদায় করেন আমি এবং একটি ইয়াতিম তার পিছনে দাঁড়ালাম এবং উম্মু সুলাইম রাজিয়াল্লাহ তাল্হা আমাদের পিছনে দাঁড়ালেন